একটি প্রশ্ন করা এটা ভালো জিনিস না এটা বর্তমানে একটা বেয়াদিতে রূপান্তর হচ্ছে যে অনেক বাইকে দেখি খালি প্রশ্ন করে খালি প্রশ্ন করে খালি প্রশ্ন করে তো সাহবাই কেরাম রান্না তো এই অভ্যাস ছিল না যদি নবিসামকে এরকম সারাদিন তারা তো আর দুনিয়াতে কোনো কাজে করতে পারতেন না বর্তমানে অনেক ভাইয়ের এটা রোগে পরিণত হয়েছে যে খালি প্রশ্ন করে প্রশ্ন বেশি করবেন না আমল বেশি দরকার প্রশ্ন বেশি না করে আমল করেন যেটা শুনছেন আজকে এটা আমল করি আমরা তবে প্রশ্ন থাকতে পারে আলোচনা করছি আলোচনার মধ্যে আর একটু ক্লিয়ার হওয়া দরকার আর স্পষ্ট হওয়া দরকার কিন্তু দেখা যায় কিছু জিনিস মানে দরকার নাই তাও খালি প্রশ্ন করতে আছে করতে আছে করতে আসে প্রশ্ন করছেন যে কালকে যে উনি নাসেক মানসুক নিয়ে ওনার ঘুম না সামনে পরীক্ষা লেখাপড়া হইতেছে না মানে উনারে উত্তর দিতেই হবে নাসিক এত সামনে মহাব্যস্ত লেখাপড়া করতে পারতেছে না তা আমি বললাম যে প্রথম উত্তর আপনি একজন মানসিক ডাক্তারের কাছে যাবেন আপনার রোগ হয়েছে এটা একটা বড় ধরনের মানসিক রোগ নাচক মানসুক নিয়ে ওলা চিন্তা ভাবনা করবেন তারা ফেরাসানের মধ্যে থাকবেন আপনি একজন সাধারণ লেখাপড়া করেন আপনি নাচক মানুষকে নিয়ে এত ফেরাসনের কি আছে লেখাপড়া বন্ধ করে আপনারা আলহামদুলিল্লাহ ওলা আলোচনা শুনেন বর্তমানে তো অনলাইনের কারণে সহজ আপনারা দিন শিখা একেবারে সহজ ওলা বিষয় ভিত্তিক আলোচনা আছে সেগুলো শুনেন মাসালা মাসাল শুনেন তাহলে জানা সহজ হয়ে যাবে আমাদের ভিতর থেকে প্রশ্ন করবেন যেটা আপনার বুঝে আসে না ক্লিয়ার হওয়া দরকার এরকম জিহাইকুম আসসালাম রহমত জি জি আলহামদুলিল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিষয়ের সাথে সম্পৃক্ত আলোচনার সাথে সম্পৃক্ত প্রশ্ন এরকমই হওয়া দরকার এখানে কুকুররা আরবের মুর্শেকেরা হজ করত তারপরে আরো বিভিন্ন ধরনের আবাদত কিন্তু তারা করতো তাহলে এগুলা কেন করতো যে যদি তারা আশারাতে বিশ্বাস না করে তাহলে এগুলা করার দরকার কি এগুলা করার দরকার ছিল তারা এই বিশ্বাস পোষণ করত যে পৃথিবীতে বেঁচে থাকতে হলেও সুন্দরভাবে কিছু আবাদত দরকার মানে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিছু আবাদত দরকার বর্তমানে দেখবেন অনেকে মানে ইসলাম মানে না আল্লাহর দিন মানে না কিন্তু অনেকগুলো তারা ইসলামের অনেকগুলো এগুলো যদি করেন তাহলে আপনার মানসিক প্রশান্তি পাবেন এগুলা করলে আপনার কাছে ভালো লাগবে কিন্তু ইসলামের কারণে না বা আখেরাতে এটা যা যা পাবেন এই উদ্দেশ্যে না তার শারীরিক প্রশান্তির জন্য সে এই কাজগুলো করে তারপরে দেখবেন অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেছে আর কত কা এরকমও আছে দেখবেন যে তো এই জাহেলি যুগে যে মানুষগুলো হস করতো এবাদত করতে। এরা মনে করতো যে এই পৃথিবীতে জমিনে বাঁচি থাকতে হলেও এরকম কিছু আবাদত লাগবে তাহলে আপনার হায়াত বেড়ে যাইব अपनारे हायर जो देवता आंतुष्ट हो जा सन्तुष्ट आपनर हायत बाढ़ाई दीबा कर जो देवता आनी खुशी खुशी आुनियाते रिजिक बेड़े जाए सन्तान सन्त बेड़े जा क्षमता बेड़े जा प्राचुर्य बेड़े जा बर्तमान देवे अनेकुसलिम अनेक धर्मकर्म करे धर्मकर्म आखे जावार दुनियाते शांतिपूर्ण भाव बेचे थार्वे ঠিক জায়লি যুগের মুর্শিকারা যে আবাদতের আল্লাহর জবাব দিই করতে হবে বা আল্লাহর কাছে এগুলার যা পাবেন বা শাস্তি পাবেন এই বিশ্বাসে করতো না তাদের দুনিয়াবি উন্নতির জন্য এই কাজগুলা করতো জিমালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল যেটা বলছেন যে কেমাত কোনো ছায়া থাকবে না সব মানুষ ছায়াবিহীন দাঁড়ানো অবস্থা থাকবে তন্মধ্যে আল্লাপা কিছু মানুষকে ছায়ার ব্যবস্থা করবেন সেটা সহি আল এবং সহি মুসলিমের হাদিস আছে এটা অনেক লম্বা বিষয় আমরা এই সাত শ্রেণীর আলোচনা যাব না ওই হাদিস থেকে পড়ে নিবেন এখানে শেষ ওই এখান থেকে দুইটা দেন শেখ হোসেন নামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রশ্ন করেছেন যে হার না আর সেটা যদি হারাল না হয় সেই ক্ষেত্রে কি করণীয় এবং উনি যেটা প্রশ্ন করেছেন যে উনি কিছু লোকের কাছে টাকা পান এবং সেই টাকা ওই দিতে পারবে না ওই টাকা থেকে জি ওনার যে বিভিন্ন ভাবে কেটে রাখা হয় পরবর্তীতে উনি সেই টাকা লাস্টে চাকরি জীবনের শেষে উনি সুৎসহ পাবেন এটা তার জন্য বৈধ হবে কিনা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই বিষয়টা আমি এর আগেও অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছি সেটা হইলো আমরা যখন হসপিটালে যাই তখন এক ডাক্তারের কাছে সব রোগের চিকিৎসার জন্য যাই না সেখানে দেখবেন হসপিটালে গেলে যে উনি হইলো আপনার হৃদরোগ বিশেষজ্ঞ উনি হলেন নিউরোলজি উনি হইলেন মেডিসিন উনি হলেন এরকম আসে না এক একজন ডাক্তারের কাছে এক এক ধরনের রোগ নিয়ে যায়। आलेम आलमार बेपारे आज नहीं आलेम पाइले सब रोग प्रश्न एक अर्थन विशेषज्ञ परिवारिक जीवनों विशेषज्ञ व्यक्ति जीवन विशेषज्ञ राष्ट्रीय जीवनों विशेषज्ञ आंतर्जातिक विषय विशेषज्ञ मानी जत सबेक्ट आज मन एक आलेम सब सब विशेषज्ञ तो समाज फैतना तरीके सब विषय सब जिनले क्या पतोवा दी पतोआर सीमता सउदी आरबे सब आलेम सब पतोवा दीना শুধুমাত্র যারা রাষ্ট্রীয় ভাবে যারা স্বীকৃত জটিল বিষয় এটা ফটোয়া দিবেন রাষ্ট্রীয় পর্যায়ের যে সকল ওলামায়াম আছেন তারা একজন আলেমেও এটা ফটোয়া দিতে না। এটার জন্য একটা বড় ফটোয়া বোর্ড লাগবে সেই ফটোয়া বোর্ড অনেকগুলো বিষয় আছে এবং ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে ফতোয়া আসছিল বেতল মাকারমের এর আগে সম্মানিত খতিব ছিলেন মালানা ওবাইদুল হক সাহেব রাহেমাহুল্লা তার আমলে এইরকম ফতোয়া আসছিল তিনি সেই বিষয়ে অনেক